শ্রোতা আগেকার মতো আবার সামনে উপস্থিত হয়েছি রসুল আকুলের জীবনের সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে সংবাদ তিনি উমরা করতে যাচ্ছেন হম এবং তিনি নাকি স্বপ্নে দেখেছিলেন তিনি স্বপ্নেও দেখেছিলেন এই ব্যাপারটি যে তিনি মুকায় প্রবেশ করছেন তার সাবিদেরকে নিয়ে নিরাপত্তার সাথে এবং সেখানে গিয়ে তিনি নিজের মাথাটাকেও হলক করেন শেষ করে মাথাটাকে হলক করে ফেলেন ছেঁচে ফেলেন এটা স্বপ্নের কথা তখন এই স্বপ্নের কথা যখন সাহাব এখরামকে বললেন সাহাব এখরাম অত্যন্ত খুশি হয় কারণ তারাও তো মুখাদের দেখতে আগ্রহী বিশেষ করে আপনার যারা মহাজের সাহাবিক এবং সবাই কিন্তু বের হওয়ার জন্য তাদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে বের হওয়ার জন্য তিনি আদেশ করেন তখন তারাও রসুল আহম্লা সাথে বের হয় সে করার জন্য কিন্তু ইতিমধ্যে যে তারা যে গ্রাম্য এলাকার যেগুলা বেদুইন ছিল সেগুলো কিন্তু এবং তারা কিন্তু অনেক আজে বাজে ওজোর আপত্তি পেশ করেছে যে আমরা যেতে পারব না এটা কিন্তু আল্লাহ আপনার সহ্য করেনি আল্লাহর শানু কোরআন মসজিদের মধ্যে বিশেষ করে সুরে ফাথের মধ্যে এগারো নম্বর আয়তে তার পরবর্তী আয়তে এই বেদুইনদের সেই গোমরটা ফাঁস করে দিয়েছেন যে তারা আসলে আজে বাজে আপনার হ্যাঁ তারা ওজোর আপত্তি দেখিয়েছে সেটা আসলে সত্যিকারি উমিয়াল তিনিও সাথে ছিলেন রসুল আকরম সুল্লা ইসলাম তিনি কি করেননি হম আপনার কোন নিয়ে যাননি শুধু মুসাফের মানুষ মানে ডাপে ভরা মানে ওটার যে তলোয়ার তার ঢাপ সহ আপনার নিয়ে রওনা করছেন এবং তার সাথে সত্যটা আবার ওটো নিয়েছেন সাথে করে মানে হাদি হিসাবে ইসলাম যখন আহ পুরাইশ আহ ইতিমধ্যে রসুল রওনা করার পর পুরাই বংশের কাছে রসুল আকরম সালামের আগমনের কথা পৌঁছে যায় তখন তারা বললো যে বল্লা হিমাই আলাই না যে আল্লাহর পশন তাকে আমরা আসতে দেবো না হ্যাঁ তখন তারা কি করেছে হ্যাঁ খালিদিন হরিদ র নেতৃত্বে একটি আপনার সৈন্য দল তারা রেডি করে ফেলে খালেদিন অলিদের যে সেনা দল সেটা তিনি তার সামনে ছিল তারা বুঝতে পারেন যে তারা সামনে আছে। তখন কিন্তু আসলে সময় হয়ে যায় তখন আপনার বহী নাজিল আপনার সলাতুল খোব পড়ার জন্য আপনার ভয়ের নামাজ বলা হয় সেটা কিন্তু আপনার নির্ধারণ করা হয় যে যে পড়ার জন্য। এটা একটি নতুন বিধান আসে হম তখনই সর্বপ্রথম আপনার সলাতুল ক্ষোভ ইসলামের মধ্যে পড়া হয় যেটা ইসলামের মধ্যে সর্বপ্রথম সলাতুল ক্ষোভ যেটা আপনার গোসবাই হোদাই বিয়ের মধ্যে সেটা আপনার মানে সংগঠিত হয় যে ভয়ীতির সেই সেনা দলকে সামনে নিয়ে যখন কাফেরদের যে গোড়ার দল যে গোড় নিয়ে যে সেনাবাহিনী এসেছিল সেটাকে যখন কাটিয়ে যেতে পারলেন যে আপনার সাহবাদেরকে বললেন যে এদের এদের ভয়ঙ্কর তা যখন কাটে গেল তখন সাহেব কেউ আছো কি যে নতুন পথ চিনে যে তাদেরকে এড়িয়ে আমরা দিকে চলে যেতে পারি সাহবাদেরকে প্রস্তাব দিলেন তখন সাহবের গ্রামের এক দল একজন উঠে বললেন যে আমি আছি হে রসুল যে অন্য একটা রাস্তায় আপনাদেরকে নিয়ে যাব। বন্ধুর হম আপনার পথ মানে চলা কষ্ট ছিল তারপরেও সেই পথ পাড়ে দিয়ে মুসলমানরা আপনার সে মর্শিদদের সেই সেনা পিছনে পিছন করে দিয়েছেন আগে খালেদিন ঈদের দলটা ছিল সামনে মুসলমানরা যখন সানিতুল মিরার নামক একটা এলাকায় পৌঁছালেন এবং সেখানে রসুল আকরমস ইসলামের যে মোট ছিল সেটা কিন্তু বসে গেছে সেটা কিন্তু নড়াচড়া করছে না হ্যাঁ তারা সবাই চেষ্টা করেছে ধমক দেওয়ার পর সে লাফিয়ে উঠলো এবং সে চলতে শুরু করলো শেষ পর্যন্ত তা গিয়ে খোদাই বিয়ার একবার লাস্টে মেনায় হ্যাঁ আপনার অবতরণ করে যখন হোদাই বিহা এলাকায় গিয়ে রসুল আকরম সাহা আপনি নিশ্চিন্ত হলেন না বোধাই লেবনে ওয়াক হ্যাঁ তার নাম সে উপস্থিত হয় রসুল আহরম সালসে এসে রসুল আহরম সালসমকে বললো যে কোরাইশ বংশের লোকেরা আপনার সাথে যুদ্ধ করার জন্য তারা বেরিয়েছে এবং পৌঁছতে বাধা সৃষ্টি করার জন্য সুতরাং আমাদেরকে বাধা দিতে যাবে কেন এটা বলতেছিলেন কারণ খালেদিন যেই আপনার দলটা ছিল সেই দলকে তো তো পিছিয়ে অগ্রসর হয়ে গেছেন তখন এই বদাইলের দলটা আসে তাদের কি অধিকার আছে আমাদেরকে বাধা দেওয়ার কিন্তু কুরাইশ বংশ তারা যখন দেখলো যে এরা তো দলকে এড়িয়ে চলে আসছে তখন আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে তখন কুরাইশ বংশের লোকেরা তারা কিছু লোক পাঠানের কাছে উদ্দেশ্য ছিল যে রসুল আকরুলাম আসলে কি মুখ্যাতে কি জন্য আসতে চাচ্ছেন এটা নিশ্চিত হওয়া এই দলগুলো পাঠানোর মাধ্যমে যে তারা কি যুদ্ধ করার জন্য আসছিল নাকি আসছিলেন নাকি করার জন্য আসছিলেন এটার জন্য আমরা বলছি একটা হচ্ছে মিক্রিজ এমন নেতৃত্বে আরেকটা হচ্ছে আপনার হেলস এমনি আল খান নেতৃত্বে আরেকটা হচ্ছে ওরুয়া মাসুদ আস্তা কাপের নেতৃত্বে এই তিনটা আপনার প্রতিনিধি দল আসে এবং তার পাশাপাশি হাদি নিয়ে এসেছে এটাই বিশেষ প্রমাণ যে রসুল আকরাইসলাম এবং সাহেক উমরার জন্য এসেছে যখন রসুল আকরুল ইসলাম ব্যাপারটা দেখলেন যে কাপেররা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আফানকে যাকে শত্রু মনে করতো নামকাল তাঁকে পাঠালেন হ্যাঁ যে তিনি কি এদের সাথে আপনার আলোচনা করবেন তখন আবু সুফিয়ান ছিল সেই সময়ের নেতা আবু সুফিয়ানের কাছে হজরত ওসমান এবং আফগান গেলেন যিনি তখন মুকর নেতৃত্বে আবু সুফিয়ান তাকে সংবাদ দিলেন যে আসলে মুসলমানরা কখনো যুদ্ধ করার জন্য আসেনি আসলে ওনার জন্য এসেছে এটাই আপনার মেসেজটা হজরত হুসমান আলী তুলে নিয়ে গেলেন আবু সুফিয়ানের কাছে এই পর্বে আপাতত এতটুকুই শেষ করছি আগামী পর্বে ইনশাল্লাহ আরো কিছু আলোচনা হবে সেই পর্যন্ত অপেক্ষা থাকুন বসর আল্লাহ আলান